east tv bangla manobotar samadhan আলমদুলিল্লা সালামাল রসুল্লিল উবাদামবাদ ফগতাহিমত স্তকুলি নস্তুদাহ মুজরি মির আল্লাপাকের সমস্ত প্রশংসা জি আল্লাহ পাক সৎ লোকদেরকে সম্মানিত করেন অসৎদেরকে অপদস্ত করেন সলাত এবং সালাম নাজরক রাসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর আল্লাহ পাক যাকে সৎ কর্মশীলদের ইমাম বানিয়েছেন আমাদের তফসির সুরায় সাবার আয়তন বত্রিশ থেকে হবে এ আয়তে এবং তার আগের আয়ত থেকে শুরু হয়েছে জাহান্নমে এবং বিচার দিবসেও যে নেতাদের আর ভক্তদের যে তর্ক বিতর্ক চলবে বাদানুবাদ চলবে সেই বিষয়টি আল্লাপাক বলছেন কালাল্লা জি নাস্তাকুলিল্লা জি নস্তুদ অহংকারীরা মানে নেতারা বলবে সব লোকদেরকে যাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়েছিল ভক্তদেরকে অনুসারীদেরকে বলবে আনাহ সাদা আনিল হুদা বা আদা ইজ্জা তোমাদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা আসার পরে তোমাদেরকে কি আমরা বাধা দিয়েছিলাম যে মানিও না নামাজ পড়তে নিষেধ করেছিলাম তোমাদেরকে তহিদ প্রতিষ্ঠা করতে নিষেধ করেছিলাম তোমাদেরকে বিদাত শির করতে জবরদস্তি করেছিলাম এইভাবে তারা জবাব দিবে নিজেকে মুক্ত করার চেষ্টা করবে বলকুন্ত মুজরিমিন বরং তোমরাই অপরাধী ছিল তোমরা নিজেরা করেছ নিজের কর্মের ফল পাচ্ছ আমাদের কেন দোষ দিচ্ছ ওয়ালাল্লা জি নস্তুদেফু তাদের উত্তরে দুর্বল লোকেরা ভক্তরা বলবি লিল্লাজি নাস্তাক বড়ু অহংকারীদের উদ্দেশ্য করি নেতাদের উদ্দেশ্য করে বল মাকরু লাইল ওয়ান্না হার তোমরা গুমরা কর নি তোমরা পথভ্রষ্ট করনি রাত দিন চক্রান্ত চালিয়েছ পেছনে পড়েছিলে সবসময় রাত দিন তোমরা এই চক্রান্ত করেছ আমাদের দলে এসো আমাদের দলে এসো আমাদের কাজ করো আমাদের কাজ করো ওতেই ব্যস্ত থেয়ে গেছি নামাজ সময় পাইনি আজকাল রাজনীতি করতে গিয়ে আল্লা পরকালে এমন ভুলা ভুলেছে পেট ছাড়া নেতৃত্ব ছাড়া কিছুই বুঝে না এই পাঁচ বছর আসতে পারলে দুদানা পেটে আসবে বড়ো লোক হব এই স্বপ্ন ছাড়া আল্লাহ পরকাল কিছুই নেই রাত এই প্রচেষ্টা চালিয়েছিল আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ইজতে আমর উন আন্না আন্নাকফরাবিল্লা যখন আমাদেরকে তোমরা এই কুমন্ত্রণা দিতে নির্দেশ দিতে যে আমরা আল্লাহকে যেন অস্বীকার করি আল্লাহর একত্রকে অস্বীকার করি ওয় না জল্লাহু আন্দাদা এবং তার যেন শরীর স্থাপন করি ও আসার উন্নাদামাহ আল্লাহা বলছে সেই দিন সবাই নিজের অনুতাপকে গোপনে রাখবে অনতপ্ত লজ্জিত ভর্ৎসনা কিন্তু বলে কোথায় বললে এই বিপদ দূর হবে কোনো উপায় নেই লম্মারাউল আজাব যখন পাকের শাস্তি প্রত্যক্ষ করবে তখন নিজের অনুতাপ নিজেই মনের মধ্যেই এই মনের বিষয়ে মরতে থাকবে মনে রেখে আল্লাপাক বলছেন ওয়াজ আলান আগ্লাফি আনা কিল্লাজ কাফারু আর যারা অস্বীকারী কাফের মুশেক তাদের গলদেশে তাদের গলায় আমি শৃঙ্খল পড়িয়ে দেবা আসামিকে যেমন ধরা হয় দুনিয়ার আসামির তো হালকাই শাস্তি হয় কিন্তু আখেরাতের আসামি এর গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হবে গলাতে শৃঙ্খল দিয়ে দেওয়া হবে আর তাদেরকে ট্রেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হয় হালিজুজ্জাউন ইল্লা মা কানুয়ামানুন তাদেরকে তাদের কর্মেরই তো বদলা দেওয়া হচ্ছে আর কি বেশি কিছু দেওয়া হয়েছে অমার সাল্লা ফিকারিয়া তিমিন নজির আল্লাহ বলছেন যে কোনো জনপদে আমি কোনো সতর্ককারী নবী পাঠিয়েছি ইল্লা কালা কালামুতরাফুআ তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা অস্বীকার করেছে দুর্বলরা মেনেছে কিন্তু সচ্ছলরাই সমাজকে খারাপ করেছে তারা বলেছে ইন্না বেমা উর সেলতুম বেহিকা ফেরুন যা তোমাকে পাঠানো হয়েছে বলছো তা অস্বীকার করি মানব না নবী তোমার কথা ওয়াকালু এবং তারা এ অহংকার প্রকাশ করেছে করেছেন নাহানু আখতারু আমান আমাদের ধন সম্পদ এবং জনবল সবচেয়ে বেশি অমানাহিন সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যখন বেশি দিয়েছেন তোমাদের চাইতে আমাদের জনবল বেশি ভক্ত বেশি আর তোমাদের চাইতে ধন সম্পদ আমাদের কাছে বেশি তাহলে আল্লাহ আমাদের যখন ভালোইবেসেছেন তাই না দিয়েছেন দুনিয়াতে ভালোবাসার প্রমাণ হচ্ছে ধন দৌলত আর জনবল এটা এক শ্রেণীর মানুষরা মনে করে তাদের কথা আল্লাহ পাক বলছেন যখন দুনিয়াতে আল্লাপাক আমাদের উপর খুশি আছেন তাই তো এগুলো দিয়েছেন তখন আখেরা দিবেন আমরাই ঠিক পথে আছি দুনিয়ায় সুখী থাকলে এক শ্রেণীর লোক মনে করে যে আল্লাহ খুব রাজি আমার ওপর দুটো পয়সা হলেই নামাজও ঠিক করে পড়ে না ভাবে যে আমার মতো ভালো মানুষ কেউ নেই আমি খুব ভালো মানুষ এই জন্য আল্লাহ এত দিয়েছে কক্ষণ না আল্লাহ দুনিয়ায় সৎ অসৎ সকলকে দেন এটা কাফেরদের চিন্তা ধারা চিন্তাধারা আল্লাপাক বলছেন কোলহেন একদের আমার প্রতিপালক যার জন্য ইচ্ছা যখন ইচ্ছা রেজিকের দ্বার প্রশস্ত করেন সৎকে দেন অসৎকে দেন ও একদের আর যখন ইচ্ছা আল্লাহ সংকুচিত করে দেন সত লোককে অনেক সময় দেন না আবার অসত লোকের কাছ থেকে কেড়ে নেন আল্লাহ পাক পরীক্ষা করেন ওয়ালাহিন্না আকসারান্ন আল অধিকাংশ লোক আসলে জানার চেষ্টা করে না বিল্লাতি আর কখনো মনে করিও না যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের জনবল মেয়েরা। এমন কিছু নয় যে এগুলি তোমাদের কি আমার নিকটবর্তী করে দিবে। তোমাদের ছেলে মেয়ে আমি বেশি দিয়েছি তোমাদেরকে ধন সম্পদ বেশি দিয়েছি সেই জন্য তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলেছ এমনটা নয় ইল্লামান আমানা তবে যে ব্যক্তি বিশ্বাসী ও আমেলা সো আলহান সৎকর্মশীল এরাই হলো আল্লাহ নিকটবর্তী ফাউলায় কাল জাজাউদ্দে এফ এ বেমা আমেলু তাদের কর্মফল হিসাবে তাদের জন্য দ্বিগুণ বদলা রয়েছে ওহম ফিল গোরফাতে আমেনুন আর তারা জান্নাতের প্রাসাদে নিরাপদ বসবাস করবে আয়াতেনা মাজে দিন পক্ষান্তরে যারা আমার আয়াতকে আমার বিধানকে ব্যর্থ করতে চাইবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না উল্লাক ফিল আজাবে মহদারুন তাদেরকে আল্লাপাকের আজাবে শাস্তিতে উপস্থিত করা হবে কলহেনাবি জানিয়া লাহু আমার রব যার জন্য চান যখন চান তার বান্দাদের থেকে রিজিককে প্রশস্ত করেন আর যার জন্য চান সংকুচিত করেন অমা আনফাক মিন সেই আর তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহর সন্তুষ্টির জন্য ফহ ইউলে ফহু তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করবেন তার প্রতিদান দেবেন আল্লাহর রাস্তায় খরচ করলে জাকাতে খরচ করেন আর হজেই খরচ করেন অমরাই খরচ করেন দান খাইরাত করেন আল্লাহ পাক কমান না বাড়িয়ে দেন আল্লাহ রাস্তায় খরচ করলে বৃদ্ধি পায় ধন সম্পদ অহুয়া খাইরুর রাজে কিন্তু তিনি উত্তম রিজিক দাত এ আত স্পষ্ট প্রমাণ করে। একটি হাদিসও রয়েছে সেই হাদিস প্রতিদিন সকালবেলা দুই ফেরিস্তা নেমে আসে আর বলে আল্লাহ মা আতে মুিকান খালাফা আল্লাহ যেই ব্যক্তি তোমার সন্তুষ্টের জন্য ব্যয় করে তাকে উত্তম প্রতিদান দাও বাড়াও তার ধন সম্পদ ও আতে মুমসে খান্তালাফার যে বখিল কৃপন তার ধন সম্পদকে ধ্বংস কর ফেরিস্তা দোয়া করতে থাকে সেই বো হাদিস আল্লাহাক বলছেন যেই দিন সমস্ত মানুষকে আল্লাহাক একত্রিত করবেন কি আমা কোর মালাইকে তারপরে ফেরেস্তাদেরকে আল্লাহাক উদ্দেশ্য করে বল আহা ওলা ইয়া কুম কানু ইয়া এই মুশরেক গুলি কি তোমাদের পুজো করত আমাকে বাদ দিয়ে কান অনেকেই ফেরেস্তার পুজো করেছে ফেরেস্তাকে আল্লাহর মেয়ে বলেছে আরো মুসরেকরা তে আল্লাপাক ফেরেসদারকে জিজ্ঞাসা করবেন যে আবু জাহাল আবুল আহা মুসরে আর ওরা তারা যে তোমাদের পূজা করত তো তোমরা কি বলেছিলে আল্লাহ নয় এরা শত্রু বল জিন বরং এরা জিন শানের পুজো করেছে মানে শৈতানের কুমন্ত্রণা দিয়েছে আরে না দেখে আল্লা আল্লাহ কি করবি দেখে শুনে পুজো করবে তারপরে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিস ভাইয়া লাগে মাধ্যম লাগবে সুতরাং মাজারে যা ওরসে যা খাসে নিয়ে যা চাদর চড়িয়ায় তাহলে তো পাবি জিনের পুজো করেছে জিনের কথা মেনেছে অধিকাংশ লোকের জিনিসের খেলা আছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনাই শানের খেলা আছে পেছনে জিন শয়তান কাজ করছে ফালিয়ামোক বা দররা সুতরাং আজকের দিনে কিয়মতের দিনে তোমাদের একে অপরের লাভ লোকসান কিছুই করে দিতে পারবে না ওয়া নাকুলু আল্লা বলছেন আমি বলবো লিল্লা জিনা জলামু জালেমদেরকেই জালেমদেরকে সম্বোধন করি জুকু আজা নার আল্লাতি কুন্তুম বেহাতুকা জেবুন এই জাহান্নামের আগুনের শাস্তি আসাদন করতে থাকো যা তোমরা মিথ্যা মনে করতে দেখো সত্য কি না একটু ওয়াইজা তুতুলা আলহিম আয়াত না বেগিনাত যখন তাদেরকে সুস্পষ্ট আয়াত পড়ে শোনানো হইতো কালু বলতো মাহ ইল্লা রাজুল এ তো একজন মানুষ আমাদের মতোই ইউরিদু আইয়াসুদাকুম আম্মা কানে আবুদো আবাক তোমাদের পূর্বপুরুষরা জ্ঞানী বিচক্ষণ ছিল যে সব ধর্মকর্ম করত সেগুলো থেকে এর ইয়ে রাখতে চায় তোমাদেরকে বাধা দিচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করবে বিধিন লোক এই জন্য মক্কার নবীকে সাবি বলত বিধর্মী বলতো তারাই বিধর্মী আর নবীকে তারা সাবি বিধর্মী বলত ইউরিদ আইয়াসুদ্দাকু আম্মা কানে আবুদো আবাক ওয়াকালু আর তারা বলতো মাহাজা ইল্লা ইফকুন মুফতারা এই কোরআন আসলে আল্লাহর নাজেল কি না এটা হচ্ছে মিথ্যা যা রচনা করেছে মোহাম্মদ হাককে আর কাফেররা সত্য সম্পর্কে বলতো তাদের কাছে আসার পরে সত্য যে সত্য এসছে সেই সম্পর্কে তারা বলতে এটা তো সুস্পষ্ট জাদু কোরআন দিয়ে জাদু লেগে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে মহিলাদেরকে তারা যে এই যে সির্কের ধর্ম পালন করছে এর জন্য তেমন কোনো গ্রন্থ নাজেল করিনি কোনো ধর্মে শিরকে আল্লাহ সাপোর্ট করেননি রসুন যা তারা অধ্যয়ন করে চর্চা করে অমা আর সাল্লাহিম মিন কামিনাজির আর হে নবী তোমার পূর্বে এমন কোনো সতর্ককারী নবীও আরবদের মধ্যে পাঠাইনি ওকাজ কাবুলিম তাদের পূর্বে লোকেরাও মিথ্যা মনে করেছিল অমা বালাগু মে সারা মা আহম আর শুনে রাখো এ কোরাইজদেরকে যা দিয়েছি আর আগের জাতি সামুদ শক্তিশালী জাতিদেরকে যা দিয়েছিলাম যদি তুলনা করা হয় তো কোরাইশদেরকে তাদের দশ ভাগের এক ভাগও তো দি না আয়ুর দিক থেকে না ধন সম্পদের দিক থেকে না সুখের দিক থেকে তারপরে কেন অহংকার আল্লাহ অমাবালা গো মে এসার আমা আতায় নাহ যা আগের জাতিগুলিকে দিয়েছি তার দশ ভাগের এক ভাগও তো আরব কোরাইশদেরকে দিনই ফ্যাকাস দাবু তারা রসুলকে অস্বীকার করেছিল মিথ্যা মনে করেছিল ফাঁকাই ফাঁকা না নাকি আমার শাস্তি কেমন ছিল আদসামুদের জন্য লুত আলাইসালামের জাতির জন্য সাবাবাসির জন্য দেখে না কোলহেনাবি তুমি তাদেরকে জানিয়ে দাও যারা তোমার নবুয়তকে অস্বীকার করেছে এর নাম আয়েজকা তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি পরামর্শ দিচ্ছি আন্তনা অফরাদা তোমরা দুই দুইজন করে অফরাদা বা এক একজন করে একটু চিন্তাশীল হয়ে দাঁড়াও নির্জনতা অবলম্বন করো তারপর একটু চিন্তা করে দেখো করে দৃষ্টি নিয়ে সত্যকে পাগল না না। মুহাম্মদ যা বলছেন সঘানে বলছেন এবং মন কথা বলছেন আল্লাহর কথা বলছেন কঠোর শাস্তির পূর্বে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই তিনি এসেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে যা পার্থোভ কে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদের অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়া সফলতা দান করে अनुप्राणित करो समय पुरो एनार्जी पूरा चिंता पूरा साधना जामन अर्जन करा जाए अनुग्रहारुन समय द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल तुम्हें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 কে কার মধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন বিন ইউসুফ डर अबू बकर जहांगीर कैम रसुल्लाम कथा हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তফসিল করেছিলাম সুরেশ সাবার সুরেশাবার শেষ দিকে ছয় চল্লিশে আল্লাহ ফাকর বুল আলমী নবী করিম সাল্লা সাল্লামকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছেন যে আর মুশ্রিকরা যারা তোমার নবুয় মানতে চাই না তোমার কথা নিতে চাই না কোরআন করিমকে বলছে যে তোমার গোড়া তাদেরকে একটা পরামর্শ দাও সেই পরামর্শ হচ্ছে একা একাও চিন্তা করো আর একা যদি চিন্তা করে উদ্ধার না করতে পারো সত্যকে উদ্ঘাটন না করতে পারো দুইজন তিনজন একসাথে গ্রুপ হয়ে তোমরা আলাপ আলোচনা করো অনেক সময় একাই হয়তো বুঝে আসে না কিন্তু দুজন তিনজন একসাথে বসে বুঝতে পারবে আচ্ছা বলো তো মোহাম্মদ যে কথাগুলি বলছে সেগুলি ভালো না মন্দ মত বিনিময়ই করো আল্লাপাক মত বিনিময়ের শিক্ষা দিয়েছেন অনেক সময় একা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তার কাছ থেকে কিছু পরামর্শ পেলেন আপনার বড়ো ছেলে থাকলে মেয়ে থাকলে তাদের সাথে পরামর্শ করলেন তাদের কাছ থেকে কিছু আপনি পরামর্শ পেলেন আপনার ভাই বেরাদ আত্মীয় তাদের কাছে পরামর্শ নিলেন যারা যোগ্য ব্যক্তি তারপরে সিদ্ধান্ত আপনার এখন মাঝখান থেকে কোনটা আপনার জন্য ভালো হবে সিদ্ধান্ত আপনার আল্লাপাক রব্বুল্লা আলমী তাই আরও মুশ্রেকদেরকেও বলছেন যে ওদেরকেও নবী তুমি এই কাজটা করতে বলো একাও চিন্তা করুক আবার মত বিনিময় করুক সাথী সঙ্গীদের সাথে এনামা আয়াহিদা তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি আন্তা কুমল্লাহ মাসনাফরাদা তোমরা কখনো এক এক কখনো দুজন তিনজন একসাথে হয়ে চিন্তা করো সুম্মা ফাঁকা ভালো করে একটু খতিয়ে দেখো বিষয়টিকে যে মোহাম্মদ যা নিয়ে তা ভালো না মন্দ একজন লোক ফিলিপাইন থেকে ইসলাম গ্রহণ করছে কিন্তু তার স্ত্রী মুসলিম হয়নি দেশে ফিরে গিয়ে বলছে আচ্ছা বলো আমি যে যখন জর্জ ছিলাম ওই জর্জ থাকা অবস্থায় আমাকে ভালো স্বামী পেয়েছিলেন না এখন আমি আব্দুল্লাহ হয়েছি এখন আমাকে ভালো স্বামী লাগছে তুমি বল যদি আগেরটা ভালো লাগে তাহলে সেটাই ঠিক আছে আমার আগের ধর্ম ঠিক আছে আর যদি এখন আমাকে ভালো মানুষ মনে হয় যে সবচেয়ে ভালো স্বামী তাহলে এটাই ঠিক আছে এর আগে যখন আমার নাম জর্জ ছিল তখন আমি নারীদেরকে নিয়ে ডুবে থাকতাম তোমার কথা অনেক সময় ভুলেই যেতাম কত যে আমার প্রেম ছিল অবৈধ তার শেষ ছিল না মদে ডুবে থাকতাম এখন মদ ছেড়েছি নারী ছেড়েছি তোমাকে ছাড়া আর কাউকে আমি জানি না কারোর সাথে আমার সম্পর্ক নেই তাহলে কোন স্বামীটা ভালো তোমার চিন্তা করতে পেরেছে তাহলে হক বাথিল স্পষ্ট হয়ে এইভাবে চিন্তা করলে পাক বলছেন তারপরে কুল মা সাহা আল তো কোমিন আজরিন হেন আমি তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কাছে কিছু পারিশ্রমিক চাই না তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দুটো পয়সা চাই না আর কিছুই চাই না ফাহু আলু যদি চায়ও ধরে নাও তাহলে সেটা তোমাদেরকেই দিয়ে দিল আবার অনেক সময় সাপোজ ধরে নেন চাইলাম না চাইলাম যদি চাইও তো তোমাদের ইন আজরি ই আলাল্লাহ আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে রয়েছে ফাহু আলাকাল সাঈন শাহীদ তিনি সব কিছুর ওপর প্রত্যক্ষদর্শী কলহেন আবি তাদেরকে জানেন ইন্না রব্বীকিল হাক্কে আল্লাুল কয়ুব আল্লাহ পাক আমার রব সত্যকে নিক্ষেপ করেন বাতিলের ওপর সত্য দিয়ে বাতিল মিথ্যের ওপর আঘাত করেন যা আলহাক জাহাকাল বাতিল সত্য যখন চলে আসে আঘাত করেন তা দিয়ে তারপরে বাতিলকে মিথ্যেকে নিশ্চিন্ন করেন আল্লামুল গয়ুব তিনি সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র কুল হেনাবি আরও জানিয়ে দাও যা আল হাকো অমায়ুব্দিউল বাতিল অমায় সত্য আগত হয়েছে আল কোরআন দিন ইসলাম পূর্ণাঙ্গ অমায়ুব্দউল বাতিল সুতরাং মিথ্যে বাতিল আর আসবে না অমায়ীদ আর তা আসবে না বাতিলের সূচনাও হবে না অমায়ু ঈদ আর তা পুনরায় ফিরেও আসবে না হোল হেনি আরও জানি আর এন দালাল তো ফাইন নাম আজিল্লা আলানফসি আমাকে পথভ্রষ্ট মনে করছো আমি যদি পথভ্রষ্ট হই তাহলে এই পথভ্রষ্ট তার শাস্তি আমাকে পেতে হবে তোমাদের তো ক্ষতি হবে না ওয়াইন এহেতা দায়িত্ব আর আমি যদি সঠিক হই ফাবে মা হি এলইয়া রব্বি তাহলে আমার প্রতিপালক আমার ওপর যে ওয়াহি করেছেন তার বদৌলতেই জানবে আল্লাহ যদি আমাকে হেদায়ত না দিতেন দিক নির্দেশনা না দিতেন তাহলে আমি কখনো হেদায়াত পেতাম তোমাদের মতে পথভ্রষ্ট থেকে যেতাম ইন্না হসামিউন করিব নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং অত্যন্ত নিকটবর্তী আল্লাহ অত্যন্ত নিকটবর্তী করিব সুতরাং ভাইয়া দিয়ে দোয়া করতে হবে আজকাল যেমন অনেক মুসলিমের আল্লা গো অমুক নবীর ওসিলাই দোয়া করছি আল্লাহ অমুক পীরের ওসিলাই দোয়া করছি না এটা তরিকা নয় সরাসরি আল্লাহর কাছে দোয়া করতো কোরআন করিমের যতগুলি দোয়া রয়েছে একটি দোয়াতে মাধ্যম ভাইয়া দিয়ে দোয়া করা আছে কোথাও নেই তার তখন সেখান থেকে ছুটে যেতে পারবেন অব্যাহতি পাবেন সেই ভয় ভীতির দিনে যে কেউ পালিয়ে গিয়ে আত্মগোপন করে নেবে যে আল্লাহকে দেখাই দিব না এটা হবে না ফালা ফ ও খেজু মিম্মা কানিন করিব আর ধরতে আল্লাহকে কষ্ট লাগবে তাও হবে না তাদেরকে ধরে নেওয়া হবে অত্যন্ত নিকটবর্তী স্থান থেকে আল্লাহ আর ফেরস্তারা ক্ষোভ করে ধরে নেবে দুনিয়াতে একটা আসামিকে অপরাধীকে ধরতে অপরাধ করেছে দেশের এক প্রান্তে আর এক প্রান্তে গিয়ে আত্মগোপন করেছে ধরার জন্য পাঠাইতে হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে আল্লাহর কাছে সেটা নাই একেবারে কাছে থেকে আল্লাহ আল্লাপাকের আজাব করে। আল্লাহ আল্লাহাক তারপরে বলছেন ওয়াকালু আমান্না বি সেই দিন কাফের অবাদ্য গুনাগাররা বলবে আল্লাহ আজকে বিশ্বাস করলাম ইমাননি আসলাম সেইদিন দিন মমিন হবে ও আন্নাল আহমদ তানা ওসো মিম্মা কানিমবাঈদ আল্লাহাক বলছেন যে এত দূরের স্থান থেকে কেমন করে ইমানের নাগাল পাবে ইমানের ক্ষেত্র ছিল কর্মক্ষেত্র দুনিয়া দুনিয়া থেকে আখের হাত চলে গেছো পরকাল চলে গেছে অনেক দূরে চলে গেছে। তাহলে এত দূরে চলে গিয়ে এই ইমানের নাগাল কি করে পাবে যেমন আপনার হাত থেকে যদি অনেক দূরে কোনো কিছু থাকে আপনাদের ওখানে আছে কোনো জিনিস আমি কি নিতে পারবো আমার হাতের নাগালের নেই কিন্তু এখানে আছে এটা আমি নিতে পারবো ঠিকই তেমনই কাফের মুশ্রিক পাপিস্ট আখেরাতের দিনে ইমানের নবায়ন করবে যা আজকে মমিন হয়ে গেলাম বিশ্বাসী হয়ে গেলাম আল্লাহ বলছেন দুনিয়া তো অনেক দূরে ছেড়ে চলে এসছো অত দূরে হাত দিয়ে ইমান কী করে কুড়াবে ওখান থেকে ইমান আর কুড়াবার সময়ও নেই আর অতদের হাত পৌঁছিব না তোমাদের আল্লাহ পাক তারপর ওকাদ কাফারুবাহিমিন কাবুল অথচ তারা এর পূর্বে দুনিয়াতে কুফরি করেছে যেখানে সুযোগ সুবিধা ছিল সেখানে সুযোগ হারিয়েছে আর তারা দূর থেকে না জেনে কথা ছুঁড়ত অনুমান ভিত্তিক আরে মোহাম্মদাল্লাম নিয়ে এসেছেন আদর্শ একটু পড়াশোনা করু চর্চা করু বিবেক বিবেচনা করো আলেমরা বলছে একটু শোনো তৌহিদের কথা হচ্ছে সন্ন্যতের কথা শোনো না না না না এটা আমাদের জলসা নয় এটা অন্যদের এটা ওয়াহাবিদের চলছে এটা অমুকদের বক্তব্য চলছে ওদের চ্যানেল সুতরাং এটা শুনিয়া না দূর থেকে ছুড়িয়ে দিল অনুমান ভিত্তিক কথা আল্লাহ বলছেন যে দূর থেকেই তোমরা অনুমান ভিত্তিক কথা ছুঁড়তে কাছে থেকে জানার চেষ্টা করতে না দেখি শুনেওতে দেখি আমাকে তো জবরদস্তি করা হচ্ছে না পড়তে তো অসুবিধা নেই পড়ে দেখি বইটা তো হিদ সন্ন্যত লেখা আছে তো পড়ে দেখি হাদিসের কিতাবগুলি শুনে দেখি এই কথাগুলি কেমন বিবেক বিবেচনা আপনার কিন্তু শোনেন আপনি চিন্তা করেন আল্লাপা বলছেন সে কিয়ামতের দিনে তাদের মাঝে ওই অপরাধী কাফের আর অবাধ্য গুনাগার বিদাতপন্থী তাদের মাঝে আর তাদের যে মনের কামনা বাসনা যে আল্লাহ জান্নাত পাই মাফে যাক এর মাঝে আজকে ইমান নিয়ে আসবো আজকে সংশোধন করে নেবো এই দুইয়ের মাঝে তাদের মাঝে আর তাদের আশা আকাঙ্ক্ষার মাঝে আর সৃষ্টি হয়ে যাবে পর্দা হয়ে যাবে মানে তাদের মনের আশা পূরণ হবে না কামা ফলা বি আশিয়া এহি মিন কাবুলু যেমন তাদের সদৃশ্য লোকদের সম্পর্কে এর পূর্বে করা হয়েছে আদ সামুদের জন্য এব্রাহিমের জাতির জন্য মুসার জাতির জন্য যখন আল্লাহর আজাব এসছে তখন তাদের আশা আকাঙ্ক্ষা হয়েছে যে তো বা করিনি হ্যাঁ কিন্তু আল্লাহাক তোর আর সুযোগ দেননি যখন আল্লাহর আজাবকে তারা প্রত্যক্ষ করে নিয়েছে তাদের যেমন আশা পূরণ হয়নি তেমনই হাসরের মাঠে বিচার দিবসে কি তবা করবে সংশোধনের ঘোষণা করবে আল্লাহ আজকে মেনে নিলাম জেনে নিলাম ভুল করবো না তাদের মনের আশার মাঝে আর তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া পর্দা ইন্না হুম কানুফি সাক্ষি মরিব নিশ্চয়ই তারা বড়ই সন্দেহে পতিত ছিল সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল শক মানেও সন্দেহ আর রাইব মানে সন্দেহ শাকির মরিব আল্লাহ বলেছেন এই জন্য বলবেন ইন্না হম কানু ফির সাক্ষি মরিব সন্দেহের ওপর সন্দেহ মানুষের থাকে তখন আর বেরিয়ে আসতে পারে না নিশ্চয়ই তারা সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল তিনি কি না জীবের মধ্যে ভাই প্রশ্ন করছেন যে নবী করিম সালাম কে আশরাফুল বা সৃষ্টি সেরা বলা হয় এটা কি ঠিক হ্যাঁ আপত্তি থাকার কথা নাই বরং সমস্ত মানুষের শ্রেষ্ঠ সমস্ত নবীদের শ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন তিনি সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হ্যাঁ অবশ্যই আল্লাপাক শ্রেষ্ঠ তো দান করেছেন মানুষকে সৎ মানুষ আল্লাহর নিকটবর্তী ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠ আম্বিয়া রসুলগণ জিব্রাইল মিকাইল চাইতেও শ্রেষ্ঠ আর সমস্ত নবী রসুলগণের শিরোমণি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াল এটা সুনজামের বিশ্বাস তবে সাধারণ মুসলিমের চাইতে ফেরেস্তারা শ্রেষ্ঠ তারা অনেক সমস্ত হচ্ছে আমাদের এখানে কিছু মসজিদ আছে যেখানে চলে আমরা নমাজ যদি পড়ি সেখানে আমাদের নমাজ কি কবুল হবে মায়ের প্রশ্ন হচ্ছে যে যারা সিরিখ করে তাদের পিছনে নমাজ হবে কিনা যারা স্পষ্ট শির্ক করে সিরকে জেলি শিরকে আকবার বড় শির করে আর আপনার নিশ্চিত জানা আছে জেনে শুনে তাদের পেছনে নামাজ পড়া যায় না। কারণ নামাজ পড়ার জন্য কমপক্ষে মুসলিম মমিন হইতে হবে আর যে বড় শির করলো তার ইসলামকে রাখল না তবে যদি আপনার জানা না থাকে তো আসল হচ্ছে যে মসজিদ মানে মুসলিমদের জানা নেই জিজ্ঞাসা করতে হবে ক্ষতি বাড়াতে হবে এটা কার মসজিদ কীরকম মসজিদ না প্রয়োজন নেই যদি শির্ক লুকায়িত থাকে लुकायत शी एरा शीख विदान नहीं लुकायित शिक तर कथाते कानतेजामाजी किसान विदापंथी दल रही है तरफ मस्जिदे नाम पढ़ते असुविधा नहीं कारण शरियत जो मुस्लिम जदि पापिस्ट है तरह पिछड़ा नाम पढ़ा जायज हम समय शेष हो सूतरा एखान आज के क्षान कर सल्ला नबीना मुहम्मद वह आलि वसाहबी अजमायन ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألب شروح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ বার্মিংহাম পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন এল শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি মানবতার সমাধান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 कुरान शेख अब्दुर रहमान मदानीर कुरान दिए जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छा